We understand the concept of God in Hinduism. The Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that the females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 second one woman is being raped. Women being raped in US until that time I'm here. Islam has the solutions to the problems of the West. of the West, of the West. Of the West. পবিত্র করণে বলেছেন সব মিলিয়ে তোমাদের জন্য নিষিদ্ধ খাদ্য হলো মৃত পশু রক্ত শুকরের মাংস আর যে পশুর উপর আল্লা অন্য নাম হয়েছে তাহলে এই চারটা খাবার মৃত পশু রক্ত এরপর শুকরের মাংস আর যে খাবারে আল্লা ব্যতীত অন্য কারোর নাম হয়েছে এগুলো করোনা অনুযায়ী নিষিদ্ধ সব মিলিয়ে মোট চারটায় এই খাবারগুলোকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে বাইবেল বললে দেখবেন বুক অব লেবেটিকাস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ পনেরো এরপর বুক অব ডিটোরোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ একুশ বলা হয়েছে তোমরা এমন কোন পশুর মাংস খেও না যেটা নিজে নিজে মারা গেছে তাহলে মৃত পশুর মাংস খাওয়া বাইবেলিদ্ধ এরপর নিষিদ্ধ অধ্যায় সতেরো অনুচ্ছেদ চোদ্দ বুক অব ডিটোরমি অধ্যায় বারো অনুচ্ছেদ ষোলো ফার্স্ট অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ তেত্রিশ এবং বুক অব অ্যাক্টস অধ্যায় পনেরো অনুচ্ছেদ উনত্রিশ বাইবেল রক্তপান নিষিদ্ধ করা হয়েছে সব মোট পাঁচটা জায়গায় শুকরের মাংসের কথা যদি বলতে হয় বাইবেল পড়লে দেখবেন বুক অব লিভিটিকাস অধ্যা নাম্বার এগারো অনুচ্ছেদ যে শুকরের পায়ের খুর দুই ভাগে ভাগ করা দ্বিখণ্ডিত পায়ের খুর তারপরও তারা কখনো জাবর কাটে না তাই শুকর তোমাদের জন্য অসূচি তোমরা এই প্রাণীর মাংস খাবে না তাদের মৃতদেহ স্পর্শ করবে না এটা তোমাদের জন্য অসূচি একই কথা আবারও আছে বুক অব ডিটোরোনপরে কাটে না এরা তোমাদের জন্য অসুস্থ এর মাংস তোমরা মাংসা এর মৃতদেহ স্পর্শ করবে না এছাড়াও শুকরের মাংসকে বাইবেলে আরো একবার নিষিদ্ধ করা হয়েছে বুক অফ আয়জায়া অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তাহলে বাইবেলে শুকর মাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে सब मिलिए मोट तीन जगह खबर व्यतीत नामिदेदल चौदह जो खबर सर्वशक्तिश्वर व्यतीत अन्ो नाम जो खबर थे पुजो वेदी तबर ख्रीस्टान देर निषिधि ख्रीस्टान बोलते বোঝানো হয় তাদের যারা যে সুখ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান এরপর পবিত্র করুণে দেখবেন কোরণে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে কোরণ বলছে আমাদের হতে হবে সৎ করণ বলছে প্রতিবেশীকে আমাদের ভালোবাসতে হবে আল্লাহ বলেছেন থেকে সাত তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে যে এতিমকে নিষ্ঠুর তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্ত খাবার দেয় না দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন দুর্ভোগ তাদের যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং তারা গৃহস্থালী ছোটখাটো সাহায্য দানাও বিরত থাকে তাহলে প্রতিবেশীকে সাহায্য করলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন আমাদের নবী মো ইসলাম বলেছেন সেই লোক মুসলিম নয় যে ভরাপেট নিয়ে ঘুমায় যখন তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে একজন প্রশ্ন করল আমার প্রতিবেশী কারা নবী বললেন আশেপাশে ৪০টা ঘর হল তোমার প্রতিবেশী टानो कुरने निषिद्धा सुरहुम प्रत्येक लोक नाटानोर इच्छा समर्पण करण बोलते तुम्हारा बाबा मा के भलोबाशे श्रद्धा करो और दया देखाओ आल्ला सुराइसा अध्यय नम्बर सतर तेईस चौबीस अभी मानुष के निर्देश दिए व्यतीत अन्न कारो इबदत करबा ए बाबा मेर साथ सदव्यवहार करो जदि तेजन अथवा दूजी बार्धक्य प्रणीत हो तरह धमक दियोना एमकी उत्शब्दना खराब व्यवहार करो ना बर सम्मान कथा बोलो तम्रतार नाम दाओ और आल्ला दया करती दया करो जो शैशव कर लालन करन बोलते माँ बा मध्य एक जन अथवा दूजने वृद्ध हो जाए तब्देना बरम सम्मान कथा बोलने नम्रतर पाखानी शादी करपण करन्यास जीवन निषिध इसमे प्रिय नबीर से बुखारी खंड नम्बर सत निका अध्याय अध्याय नम्बर तीन हाथी नम्बर चार नबी हे जुबक তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত নবী বলেছেন যে বিয়ে করব না সে আমার দলে নয় তাহলে বিয়ে করলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছে সমর্পণ করছেন পবিত্র কোরণ বলছে সুরণ নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনিশ যে তোমার স্ত্রীগণের সাথে সদ্ভাবে আর দয়ার সাথে জীবন জীবনযাপন করবে যদিও তুমি তাকে অপছন্দ করো কোরণ বলছে স্ত্রীকে অপছন্দ করলেও তাকে ভালোবাসবেন দয়া দেখাবেন তার সাথে সুবিচার করবেন স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন আল্লাহ করছেন বলছে তাহলে ব্যবচার থেকে বিরত থাকলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন ইসলাম ধর্মে শালীনতাবোধের কিছু নিয়ম আছে আর খ্রিস্টান ধর্মেও সেই নিয়মগুলো একই রকম করণ বলছে সুরা নূর পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জা স্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তখন যদি তার মনে কোন খারাপ চিন্তা আসে সে তার দৃষ্টি নিচু করবে একই কথা বাইবেলও আছে কসমেল অফ ম্যাথিউ वो वो ताकाई। से जान मन मन व्याचार कर पवित्रकुर दृष्टि संयत करो अदशुख्रीटिव महिलार दिखे लालसार दृष्टि तकायता से व्यवेचार कर फेले मने मन पर সুরনূর পদ্মা নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ বলছে মুমিন্দারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে সাধারণত যেটা প্রকাশ থাকে সেটা ব্যতীতে যেন সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন মাথার উপরের কাপড় দিয়ে বক্ষতে সাবৃত করে তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে শুধুমাত্র তার বাবা তার স্বামী তার ছেলে এরকম আরামের একটা তালিকা আছে যাদের সাথে এরকম করা লাগবে না পবিত্র করার এবং সোয়া হাদিস হিজাবের মোট ছয়টি মানদণ্ডের কথা বলা হয়েছে প্রথমটা হচ্ছে সীমা এখানে পুরুষ নারী পার্থক্য আছে পুরুষদের জন্য হিজাব নাবি থেকে হাটো পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশটা দেখানো যেতে পারে সেটা হল মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত হিজাবের বাকি পাঁচটা মানদণ্ড পুরুষ নারীর জন্য একই রকম দ্বিতীয়টা হচ্ছে তারা যে পোশাক পরবে সেটা হবে ঢিলে ঢালা পোশাকটা আটো স্টো হবে না যাতে শরীরের আকৃতি বোঝা যায় তৃতীয় সে পোশাকটা স্বচ্ছ হবে না চতুর্থ পোশাকটা খুব বেশি মোহনীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় পঞ্চম সেই পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের আর ষষ্ঠ সে পোশাকের কথা আপনারা যদি বাইবেল পড়েন সেখানেও শালীনতার কিছু নিয়মকানুন বলা হয়েছে অধ্যায় নম্বর বাইশ অনুচ্ছেদ পাঁচ যে মহিলারা এমন কোন পোশাক পরবে না যেমন পোশাক পুরুষরা পরে আর পুরুষরাও মহিলাদের মতো কোনো পোশাক পরবে না যদি ঘৃণার পাত্রীত লিঙ্গের পরাকে নিষিদ্ধ করা হয়েছে এরপর বাইবেলের ফাস্তিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে আর ভদ্রতার সাথে এবং নম্রতার সাথে তাদের মাথার চুলে শৌখিন খোপা থাকবে না আর কোন রকম স্বর্ণ মণিমুক্তা বা দামে অলঙ্কারও থাকবে না এছাড়াও বাইবেলে আছে ফার্স্ট কোরিয়ানস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ ছয় যে মহিলারা প্রার্থনা করে বা ভাববানি বলে মাথা না ঢেকে তার চুল কেটে ফেলা উচিত বাইবেল বলছে ফার্স্ট কোরিয়ান্স অধ্যায় নাম্বার 11 অনুচ্ছেদ পাঁচ ও ছয় বলছে যে মহিলা মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মাথার চুল কেটে ফেলতে হবে চিন্তা করণ পবিত্রকরণ বা সহিহাদিসও এতটা কঠোর না বাইবেল এখানে যেমনটা বলছে মাথার চুল কেটে ফেলা উচিত তো এখন খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশুখ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান ইসলাম ধর্ম এটা সুন্নত যে আমরা দেখবেন খতনা করবে এরপর আছে গসপ্লব জন অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ বাইশ যে তোমাদের জন্য খতনা করার বিধান দেওয়া হয়েছে এছাড়াও আছে গসপল্লব লুক অধ্যায় নম্বর দুই যে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার অষ্টম দিনে তার খতনা করা হয় এখন যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান এখন মুসলিম মানে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমি বলেছি আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করি আর যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি সেই ব্যক্তি একজন মুসলিম তাহলে যিশুখ্রিস্ট ভাই নিঃসন্দেহে একজন ভালো নিয়ম মেনে চলা মুসলিম আমার লেখা শেষ করার আগে পবিত্রকরণের এক আয়াতের কথা বলবো বলব সুরামা নম্বর পাঁচ আয়াত বিরাশি বলা হয়েছে যে আহ মধ্যে তারা সবচেয়ে মহিনের নিকটতর যারা এরকম বলে যে আমরা হলাম খ্রিস্টান ওয়াকিদা আলহামদুল্লাহ রাবিল্লা আলামী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 ফর্মুল টু এক গাইডেন্স প্রতিবার রাত সাড়ে সাত টায় আপন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলা বাংলা হ্যাঁ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 देख इम शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इी सरिया नीतिमाल জাকির নায়েক এবারে অনুরোধ করব ডহ নায়েককে স্টেজে এসে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার জন্য আল্লাহ আপনাদের পুরস্কৃত করুন এরকম গভীর মনোযোগ আর আগ্রহের সাথে এই লেকচার শোনার জন্য এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ যেখানে দর্শকরা প্রশ্ন করবেন আমাদের বক্তার কাছে আজকের এই লেকচারের উপর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আমাদের হাতে আজকে যেহেতু এই প্রশ্নোত্তর পর্বের সময়টা খুব সীমিত সেজন্য দর্শকদের অনুরোধ করব। আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন বক্তার কাছে আপনাদের প্রশ্নগুলো হবে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য এছাড়াও আপনাদের প্রশ্নগুলো হবে সংক্ষিপ্ত এবং যথাযথ এক বা দুইটা সেন্টেন্সের হলেই ভালো হয় আপনারা একবারে একটা মাত্র প্রশ্ন করবেন দ্বিতীয়টা করতে চাইলে দয়া করে আপনারা আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন সুযোগ পেলে প্রশ্ন করবেন দর্শকদের জন্য এখানে চারটি মাইক আছে চারটা মাইক্রোফোন একটা আমার ডাম দিকে মানে আপনাদের বামে সামনের দিকে মহিলাদের জন্য বাকি তিনটা মাইক্রোফোন রয়েছে পুরুষদের জন্য আমার বামে একটা আর আমি দর্শকদের অনুরোধ করব আপনারা মাইকের পেছনে লাইন করে দাঁড়াবেন যদি আপনারা আমাদের বক্তাকে কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এখানে উপস্থিত অমুসলিম ভাই আগে সুযোগ করে দিতে চাই যাতে করে দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করা যেতে পারে উত্তর দেওয়ার জন্য কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব আপনারা এটা দেখবেন যে প্রশ্ন করার সময় দর্শকরা যেন মাইক থেকে চার পাঁচ ইঞ্চি দূরে থাকেন যাতে করে সবাই পরিষ্কার শুনতে পারি সবশেষে আমি দর্শকদের অনুরোধ করব প্রশ্নের আগে আপনাদের নাম ও পেশা বলবেন যাতে করে আমাদের বক্তা আরও সঠিকভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারেন এখন আপনারা কি প্রশ্ন করার জন্য প্রস্তুত ডক্টর জাকির এই মাইকে কথা বলবেন আমি এই প্রশ্নোত্তর পর্বের কোঅর্ডিনেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করব স্টেজের উপর বাম দিকের এই চেয়ারটাতে বসে এখন আমাদের এই প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান শুরু করার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল হোলিকোরন অ্যাওয়ার্ডকে এবং এর কমিটিকে বিশেষ করে যিনি নির্বাহীর দায়িত্ব পালন করেছেন জনাব আরিফ জুলফার আপনারা সবাই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবারে আমরা শুরু করছি আপনারা দর্শকরা ডক্টর আমরা ঘড়ির কাটার মতো ঘুরব পরের প্রশ্ন হবে বাম দিকের মাইকে তিন নম্বর প্রশ্ন হবে এখান থেকে চার নম্বর এখানে এভাবে ঘুরে ঘুরে প্রশ্ন করা হবে আর মাইকে প্রশ্ন করা শেষ হয়ে গেলে তখন আমরা চিরকুটে লেখা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব তবে অবশ্যই মাইকে সরাসরি প্রশ্ন করাটাকেই আমরা প্রথম সুযোগ দেব তারপর চিরকুটে করা দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়া হবে যারা মাইকের সামনে আসতে চান না মহিলাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করবেন অমুসলিম কেউ হলে ভালো হ্যাঁ দয়া করে প্রশ্ন করার আগে নাম ও পেশা বলবেন আমার নাম সালহা আমি একজন গায়িকা আমি জানতে চাচ্ছিলাম যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টানি পার্থক্য গুলো কি কি এ ব্যাপারে আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্রকরণ বলছে অধ্যায় নম্বর চার নম্বর একশো যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন তাই আমরা বিশ্বাস করি যে যুখ মারা যাননি আল্লাহ তাকে তুলে নিয়েছেন একই কথা আপনারা বাইবেল দেখতে পাবেন সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি এটা আমি বাইবেল দিয়েও প্রমাণ করতে পারি তবে সেজন্য সময় লাগবে আমরা সেটা বিশ্বাস করি আর বাইবেল ও কথা বলেনি যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে তারা এ কথা বলে যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এজন্য আমার ভিডিও দেখতে পারেন যীশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন দ্বিতীয়বার যীশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট বা ইসালা আবারও এই পৃথিবীতে আসবেন এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে বিশ্বাস করে তিনি আবার আসবেন আর যে কারণে যিশুখ্রিস্ট বা ইসা্লামকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসুল अल्लाह स्मान तला नबी जार अनुसारी भूलो एरक भाजपा निजेके ईश्वर दावी करम्र रसल तर अन्सारी सामग्रिक भाव भूल भा ईश्वर दावी कर द्वित्रे मदा नम्बर पाँच आया नंबर एकशो षोलो जीशुख्रीट तक आल्ला उद्देश्य बलबे तुम ही सक्षी कखीब करो बर आल्लाकुमारोम प्रभु এই কথা বাইবেলেও আছে বাইবেল বললে দেখবেন গসপেলে উল্লেখ আছে দ্বিতীয়বার আসার পরে যিশুখ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে হে প্রভু আমরা কি তোমার নামে আশ্চর্যের অলৌকিক কাজ করিনি যীশুখ্রিস্ট তখন তাদের বলবেন তোমরা সবাই খারাপ লোক তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তাহলে যিশুখ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি বরং তিনি ছিলেন আল্লাহ স্বানার প্রেরিত রাসুল আশা গুরুত্বরটা পেয়েছেন আমি অমুসলিমদের বলছি আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন কোন কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই প্রশ্ন করবেন যদি সমালোচনা করেন আমি সেটা নিতে পারবো আমার বয়স্ক বয়স্কম সহ্য করতে পারব যদি আপনার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধেও হয় অথবা কোনো রকম সন্দেহ এটা আপনাদের সুযোগ দ্বিধা করবেন না এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন অমুসলিমদের ক্ষেত্রে প্রশ্নটা বিষয়ের বাইরে হলেও আমি তার উত্তর দেব যদি আপনাদের প্রশ্ন থাকে আজকের বিষয়ের উপর ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অথবা ইসলামের উপর যে কোনো প্রশ্ন এটা আপনাদের সুযোগ নির্ভয়ে প্রশ্ন করেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম আর কম্পারিটিভিজিয়ানের উপর হ্যাঁ ভাই প্রথমে আপনার নাম আর পেশা আমার নাম জ্যাক অ্যালফিনস্টোন আমি একজন ইঞ্জিনিয়ার আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন कारण सेटाइलर इबादतर सर्वप्रथम जो ती आल्लाबाद आगे आदम न मुसा रनेसला तलाार इबादत कर तब सेगुल मक्काय व्याख्या करबें मक्का शहरे की आल्ला तलार इबादतर प्रथम जैगा भाई खूब सुंदर प्रश्न कर बैवल बवित्र कर्ण बोल বাইবল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্যপত্যাকে তার মানে মক্কা আর কোরআন বলছে আল্লাহর ইবাদকা ভাই প্রশ্ন করলেন এসেছিলেন যেমন ধরেন মুসা ইসা ইব্রাহিম আদম সবাই শান্তিতে থাকুন তাহলে মক্কা কিভাবে ইবাদ প্রথম জায়গা হয় ভাই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রথম রাসুল নন তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মক্কা শহরটা তার আগেও ছিল এমন না যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল এটা হয়েছে অনেক আগে মক্কা এবেদতের জায়গা ছিল অনেক আগে থেকেই পবিত্রক্রহণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাই কাবা পুনর্নির্মাণ করেন তার ছেলেকে নিয়ে ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলা সময়ও ছিল মক্কা আগে থেকেই ছিল অনেক আগে থেকে মক্কা ছিল আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবেদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা আর কিবলার প্রথম আশা গুরুত্বটা পেয়েছেন Salai so is our soldier that fights for good and right. Salai so is our garment that covers and conceals. Salai so is our therapy that lifts our mood and heals. Salai so is our pillow that gives us rest and peace. Salai so is our sustenance. আপনার আপনার পারে। শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক IBAN: ZB Bondo L O Y D 3096 3401 0241 92 শর্ট কোড 300083 SWIFT BIC কোড IBO BZB বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv PSTV মানবতার সমাধান উত্তম ব্যবস্থা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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इसलम प्रति बृहस्पतिवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे टेषे भी